ইবনে উমর ওয়াদাত্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা করো না